ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدم ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحوارين من أنصاره إلى الله قال الحواريون نحن انصر الله فآمنت طائفة من بني اسرائيل فآمنت طائفة من بني اسرائيل وكفرت طائفة فايجدن الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد المشালি 11 বিষয়বস্তু হচ্ছে জিহাদের বিভিন্ন নিয়াতসমূহ জিহাদের জন্য বিশুদ্ধ নিয়াত অত্যাবশ্যক কেননা সঠিক নিয়াত জিহাদ না করলে আল্লাহ সুবহানাহু تعالی তা কবুল করেন না ঠিক যখন হয় সব ভিন্ন রকম নিয়াত এতগুলো বর্ণনা করেছেন কোনটা কারেক এই বিষয়গুলো বর্ণনা করেছেন যে সঠিক নিয়াত কি এক নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি করা এমন অনেক মুজাহিদ রয়েছে যারা জিহাদের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি কামনা করে। তারা জিহাদতের জিহাদ করে না তবে এমন নিয়াতের অধিকারী সংখ্যা খুবই নগণ্য দুই নাম্বার হচ্ছে ইসলামের প্রতি ভালোবাসা এটা হচ্ছে এক নিয়াত কিছু মুজাহিদি ইসলামের প্রতি ভালোবাসা থেকে জিহাদ করে থাকে তারা ইসলামকে বিজয় আর উফারদের চরম পরাজয় কামনা করে এই দুটোর নিয়াতের বৈধতা নিয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আবার কেউ ইসলামের ভালোবাসায় কোনো মুজাহিদিন যে এই দুটোর যে কোনো একটির উপর ভিত্তি করে জিহাদ করে তার প্রমাণ হিসেবে এটাই যথেষ্ট যে তার জিহাদের কথা আল্লাহ স্যার আর কেউই জানল কিনা সেটা নিয়ে সে মোটেও চিন্তিত নয় বরং এটা নিয়ে সে কোনো বড়াই করে বেড়ায় না তিন নাম্বার নিয়াত হচ্ছে যে জান্নাত পাওয়ার জন্য কিছু মুজাহিদিন জাহান নামের আগুন থেকে বেশি জান্নাত এমন মিয়াদ অবশ্যই যথেষ্ট এবং এর পক্ষে কোরআন সুন্না এবং সাহাবাদের জীবনী এবং কর্মজীবন থেকে প্রচুর পরিমাণ এভিডেন্স পাওয়া যায় যেরকম আল্লাহ সুবাহুর আত্মশো এগারো নম্বর আয়ত যেটা বলেছেন যে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 ومن اوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بعتم به وذلك هو الفوز العظيم الله বর্ষণ তোমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মাল কে কিনে নিয়েছেন তারা আল্লাহর রহমতে যুদ্ধ করে সেখানে তারা মরে সত্যবাদী বা আল্লাহর সাথে অধিক ওয়াদা পালন করে অতএব তোমরা আনন্দ করতে থাকো তোমরা এই ক্রয় বিক্রয়ের উপরে যা তোমরা সম্পাদন করেছ এটা হচ্ছে বিরাট সফলতা এবং সুরা সফের মধ্যে যেটা আল্লাহ يا أيها الذين آمنوا هل أدلكم على فجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون হেমান এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাত দশ থেকে বারো নম্বর রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে কেউ একটি দুধ দোয়ানোর সময় পরিমাণ ও প্রতি জিহাদ করে তাকে জান্নাত দেওয়া হবে আলদাহ ইমাম মাহমুদ উদনে মা রসুল হাসম আরো বলেছেন তোমরা কি এটা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন এবং জানাতে প্রবেশ করাবেন তাহলে আল্লাহর পথে জিহাদ করো তিরমিজি এবং আহমেদ ইসলাম বলেন উঠ এবং সেই জান্নাতের হও, হার বিস্তৃতি আসমান এবং জমিনের সমান উমায়ের বিন আল হামাস বলেন যে ইয়া রাসুল্লাহ জান্নাত যার বিস্তৃতি আসমান এবং জমিনের সমান তখন তিনি খেজুরগুলো যা খাচ্ছিলেন এগুলা তিনি বলেন যে আমি যদি এই খেজুর খাওয়া পর্যন্ত অপেক্ষা করি তবে তা অনেক বেশি সময় হয়ে যাবে অতঃপর তিনি তার খেজুর গুলো ফেলে দিলেন এবং যুদ্ধের ময়দানে ছুটে গেলেন এবং নিহত হলেন মুসলিম এবং আল্লাহ হাকিম বর্ণনা করছেন এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে উমায়ের শুধু জান্নাত তাকে তার অংশ দিলেন সে বেদুইন বললো কি তার উত্তর দিল রসুলাম এটা তোমার জন্য পাঠিয়েছেন অতবর সে রসুল সুল্লামের নিকট গিয়ে জিজ্ঞেস করল এটাকে রসুল সুল্লাম যে গণিমতের মাল হতে এটা তোমার ভাগ বা অংশ সে বলল আমি তো এর জন্য আপনার অনুসরণ করিনি বরং করে তার কণ্ঠনালীর দিকে ইঙ্গিত করে বললো করিনি বরং এবং ঋতুবরণ করে জান্নার প্রবেশ করতে পারে বলেন যে তুমি যদি আল্লাহর সাথে সত্যবাদী হো তবে আল্লাহ তোমার সাথে সত্যবাদী হবেন আল্লাহ এর কিছু পর সে যুদ্ধ করতে গেলো সে বেদুইন কণ্ঠনালীতে তীরবদ্ধ অবস্থায় রসুল সাল্লামের নিকট আনা হলো রসুল সালাম তাকে জিজ্ঞেস করলেন যে সে ওই কিনা তারা বলল হ্যাঁ তিনি বললেন যে সে আল্লাহ সত্যবাদী ছিল এবং আল্লাহ তার সাথে বরণ করেছে আমি আর সাক্ষী আব্দুল রাজাক না বর্ণিত সুফান লক্ষ্য করুন রাসুল সাম বলেছেন যে আমি এর সাক্ষী যেখানে বেদই কেবলমাত্র জান্নাতি চেয়েছিল যদি এমন নিয়াত শরীর না হতো তবে একথা শোনার সাথে সাথে নিশ্চয়ই তিনি তার সুদ্রে দিতেন অতপর যে কিছু মানুষ কেবল তখনই যুদ্ধ করেছে এই দুনিয়া এবং আখেরাতে শহীদ এটা হচ্ছে সেই শহীদ যে আল্লাহ রাস্তায় নিহত হয় দুই নম্বর কেবল আখেরাতে যে শহীদ এই দুনিয়া নয় অর্থাৎ যে ব্যক্তি পানিতে ডুবে বা প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছে সে আখেরাতে শহীদের মর্যাদা পাবে কিন্তু এই দুনিয়ায় নয় তিনেও অংশগ্রহণ করার জন্য প্লাস গণিমত লাভ করার জন্য জিহাদ করে কিছু লোক যুদ্ধে যায় আল্লাহর প্রতি লড়াই করার জন্য কিন্তু একের সাথে গণিমতের মাল পাওয়ার নিয়ত তাদের থাকে আহ এমগন এবাপ করেছেন ভিন্ন মত দিয়েছেন কারো মতে বৈধ আর কারো মতে তার কোন জিহাদের কোন কাজের সাথে এটা মিলে আল কুর্তুবী বলছেন রসুস আসলাম আবু সুফিয়ানের নেতৃত্বাধীন কুরাইশ কাফেলার উপর পথের হামলা করতে চেয়েছিল এটি প্রমাণ করে যে গণিমতের মালের জন্য যুদ্ধ করা যায় কেননা এটা হালাল আয়ের উৎস এটা ইমামের মত মতকে খণ্ডন করে মত এটা স্বার্থে যুদ্ধ করা এমন হাদিস রয়েছে যেগুলো থেকে বলা হয়েছে যে কেউ আল্লাহর বাণীকে সর্বোচ্চ তোলার জন্য যুদ্ধ করে সেই আল্লাহর পথে রয়েছে এবং সে নয় যে গণিমতের জন্য যুদ্ধ করে কিন্তু এখানে হাদিসের অর্থ হচ্ছে কেউ যদি কেবল মাত্র গণিমতের জন্য যুদ্ধ করে তবে সেটা অবৈধ নিয় এটা তো কেউ ভাবতে না যে আল্লাহ তাল্লাহ তার দাস বা বান্ধবের গণীমতের অঙ্গীকার করবেন অথচ তারা তা আকাঙ্ক্ষা করতে অসম্মত হবেন তারা এটাকে অস্বীকার করবেন যে এটা আমরা না নজিবুল্লাহ রসুল এর কর্মপন্থা এবং প্রমাণস্বরূপ তিনি তর মাল জয় করার জন্য আমাদেরকে পাঠিয়েছিলেন আবু দাউদ আল বাইহাকি থেকে বর্ণিত এটা খুবই সুস্পষ্ট যে রসুল সাল্লি ওয়াসাল্লাম তাদেরকে বিশেষভাবে গনিমাতের মাল জয় করার জন্য এখন গনিমাতের মাল গ্রহণ করা হচ্ছে পুরস্কার বর্ণিত রসুল সালসম বলেছেন কোন সৈন্যদল যদি গণিমতের মাল লাভ ও গ্রহণ করে তবে তারা তার প্রাপ্য পুরস্কারের দুই তৃতীয়াংশই গ্রহণ করলো আর যে সৈন্যবাহিনী পরাজিত হয়েছে আরেক প্রকার নিয়াদ হচ্ছে শুধুমাত্র গণিমতের জন্য জিহাদের অংশগ্রহণকারী এমন কিছু যুদ্ধ আছে যাদের জিহাদের অংশগ্রহণের লক্ষ্য হচ্ছে গণিমতের আর্থিক প্রাপ্তি ভিন্ন আর যদি তারা জিহাদে এমন অবস্থার সম্মুখীন হয় যে যেখানে আর্থিক লাভের বা ক্ষতিপূরণের অংশমাত্র গণিমতের জন্য যুদ্ধ করে আরেক প্রকার নিয়ত হচ্ছে খ্যাতি বা পরিচিতি লাভ করার জন্য আবার এমন কিছু লোক আছে যারা খ্যাতি এবং পরিচিতি লাভ করার জন্য যুদ্ধ করে এরূপ ব্যক্তি কখনোই মুজাহিদ নয় এবং সে মৃত্যুবরণ করলে শহীদ নয় আদিস অনুযায়ী তারা হবে বিচার দিবসের জাহান নামের প্রথম ব্যক্তি বর্গের অন্যতম এখন যদি কোন ব্যক্তি জিহাদের উদ্দেশ্য হয় একই সাথে আল্লাহ সন্তুষ্ট এবং সাথে সাথে পরিচিতি লাভ তবে সে পুরস্কৃত হবে না অথবা শাস্তিপ্রাপ্ত হবে না তার আমল সমূহ নিয়াতে আমার সাথে আর কাউকে শরিক করে তবে তাদেরকে তাদের পুরস্কার কামনা করতে বল নিকট যাকে তারা আমার সাথে শরিক করেছিল কারণ আল্লাহ কোনো শরী গ্রহণ করেন না আচ্ছা অন্য প্রকার নিয়াত হচ্ছে হতাশা থেকে আল্লা কালিমাকে উচ্চ তোলা ধরার জন্য নয় এসব কিছু চিন্তা করে নাই এরূপ ব্যক্তির ক্ষেত্রে এটা বলা সঙ্গত যে তাকে শহীদ হিসাবে গণ্য করা হবে না কারণ সে জিহাদ আল্লাহ রাহে করে নাই কেউ এই যুক্তি দেখাতে পারে যে সে অবশ্যই একজন শহীদ কারণ সে তার কাজের মাধ্যমে এটা নিশ্চিত করেছে যে সে তার জীবন দিয়েছে এমন এক উপায় যাতে সে আল্লাহ শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছে অর্থাৎ যদি এমনভাবে মৃত্যুর মুখোমুখি হয় যেমন সজ্জিত ডাকাত দলের হাতে পড়ায় বা কোন ভোগের কারণে তাহলে সে এই শাহাদ মর্যাদার আশা করতে পারে না ইবনুল নাহাজ বলেছেন আমি এক্ষেত্রে দ্বিতীয় মত গ্রহণ করতে বেশি আগ্রহী কারণ সত্যিকার অর্থেই সে একজন শহীদ যদিও সে মর্যাদার দিক দিয়ে যথার্থ আন্তরিক শহীদের নিকটবর্তী নয় আল্লাহ ভালো জানেন मत दिए शुद्ध प्रयोज्य मुजाहिद तार जिहतरूपे पेश करेना भाह तब मुजाहिद जिह তখনও আগ্রহী থাকে যদি তা না হয় প্রকৃতির সাথে তবে জিহাদের উদ্দেশ্য আল্লাহ মানে সন্তুষ্টি হওয়া উচিত যদি কোন ব্যক্তিকে তার দরিদ্রতার জন্য কেবল মাত্র ভাতা গ্রহণ করে। এবং এরূপ ভাতা গ্রহণ করা সারা জিহাদ করতে সমর্থন নয় সেক্ষেত্রে ওইরূপ ব্যক্তির জন্য এরূপ নেওয়াতে কোনো দোষ নাই রাসুল সাল্লাম বলেছেন মুজাহিদ তার পুরস্কার পাবে যেখানে কেউ সেই মুজাহিদ কে আর্থিকভাবে সাহায্য করে তবে সে তো তার পুরস্কার পাবে সাথে সাথে উক্ত মুজাহিদের সমান পুরস্কার পাবে আবু দাউদ থেকে বর্ণিত তিনি বলেন প্রথমে আন্তরিক মেয়াদ শুরু করার পর জিহাদের মাধ্যমে খ্যাতি চাওয়া জাহাদের অবস্থা এরূপ যে প্রথমে সে আন্তরিকভাবে জিহাদ শুরু করছিল কিন্তু পরে যখন তার মধ্যে খ্যাতি লাভ করার জিহাদি চায় তবে ইবাদত যতগুলো কাজ সে এই নিয়াদ পরিবর্তনের পূর্বে করেছিল এগুলা বৈধ এবং গ্রহণযোগ্য এবং তারপর যেসব আমল সে করছিল এগুলা বিনষ্ট হয়ে গেছে যদি কেউ জিহাদ শুরু করে এক স্বচ্ছ নিয়াদে কিন্তু সে যখন ওই সৈন্য দলের মুখোমুখি হয় তখন শুধুমাত্র উদ্যত্ত অন্যের প্রশংসা পাবার আকাঙ্ক্ষা এবং তার বিরুদ্ধে সমালোচনা এসবের ভীতি দূর করা উচিত এবং নিজ নফসের বিরুদ্ধে জিহাদ করা উচিত যাতে করে সে স্থির করতে পারে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদ করতেছে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং খুবই ইম্পর্টেন্ট বিষয় তিনি বলছেন ওই ব্যক্তির প্রতিবিধান যে তার জিহাদের ব্যাপারে গর্ববোধ করে একজন থাকতে পারে। কিন্তু করেছে এটা করেনি জানানোর এক অদম্য আগ্রহ তার মধ্যে জাগতে পারে অথবা সে হয়তো তার ঘটনাগুলো বর্ণনা করতে পারে যাতে করে তার সাহস এবং জিহাদের দক্ষতা প্রমাণিত হয় নজিল্লা এরূপ আচরণ যে তার পুরস্কারকে সমলিতে অংশ করে দেয় তার কিছু দলিল দেওয়া হলো। এক ব্যক্তি রসুল সাল্লা কাছে এলো এবং তাকে বলল যে আমি প্রতিদিন সম পালন করছি রসুল সাল্লা প্রচুর বলেন যে তুমি সম পালন করি এবং তা ভেঙ্গেও ফেলনি মুসলিমের হাদিস আবার তো হচ্ছে যে তোমার শ্রম পালনের বড়াই করে তুমি তোমার পুরস্কার নষ্ট এমন করেছি শ্রম পালন করা নাই এবং কোন ব্যক্তি তার জিহাদের কথা অন্য কাছে প্রকাশ প্রকাশ উচিত নয় এই কারণে যে অন্যের কাছে তার সংরক্ষিত থাকে যদি কিন্তু যদি তার বর্ণার কারণে কোনো উপকার হয় বা অন্যদেরকে উদ্বুদ্ধ করে অথবা তার অন্তর্কে দৃঢ় করে সেক্ষেত্রে এটা যায় যতক্ষণ নিয়ত থাকবে তার মাধ্যমে উপকার বা কখনই লুক দেখানো নয় তার নিজেকে জাহির করানো যে কেউ তারপরে গেল যুদ্ধ না করে মৃত্যুবরণ করলো সে শাহিদ সমূহ আল্লাহ তা বলেছেন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 আল্লাহ তালা ও তার রসুলের উদ্দেশ্যে হিজরত করার জন্য নিজ বাড়ি থেকে বের হয় এবং এমত অবস্থায় মৃত্যুবরণ তার মৃত্যু গ্রাস করে থাকে তাহলে তার যে অপূর্ণ হিজরতের পুরস্কার দেওয়ার দায়িত্ব আল্লাহ তালার উপর এবং আল্লাহ তালা বড় ক্ষমাশীল এবং পরমদয়ালসুরা নিশার একশো নম্বর আয় আবু হরাই রাজু আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল প্রবেশনা করেন ততক্ষণ পর্যন্ত ইবন এখন বোখারি মুসলিম আবু হরাইরা রাজিউল্লাহ বর্ণনা করেছেন রসুল সাল্লাস্লাম বলেছেন শাহিদান কারা সাহাবিগান তরুণ সেই ব্যক্তি যারা আল্লাহ রাস্তায় মারা যায় রসুল বলেন তখন আমার উম্মার মধ্যে শহীদদের সংখ্যা অল্প সংখ্যক হতো কিন্তু যে ব্যক্তিকে আল্লাহ রাস্তায় হত্যা করা হয় সে সহিত যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মারা যায় সে সহিত যে ব্যক্তি আল্লাহ রাস্তায় তার আরোহী থেকে পরে মারা যায় সে সহিত যে ব্যক্তি আল্লাহ রাস্তায় ডুবে মারা যায় সে সহিত যে ব্যক্তি আল্লাহ রাস্তায় থাকাকালে কোনো প্ল্যাগ রোগে মারা যায় শেষ সহিত যে ব্যক্তি আল্লাহ রাস্তায় থাকাকালে কোনো আভ্যন্তরীণ রোগে মারা যায় শেষ সহিত ভাঙা ইবনু আবু সাহেবা আবু দাওদ আর না সাহায্য এবং ইবনু আজাহ থেকে বর্ণিত এবং তোমার ঐতিহ্য এবং পূর্বপুরুষের ধর্মত্যাগ করতে যাচ্ছ কিন্তু আদম সন্তান তার অবাধ্যতা করে মুসলিম হয় এবং তাকে আল্লাহ ক্ষমা করে দেন অতঃপর শয়তান তার হিজরতের পথে বসে পড়ে এবং বলে তুমি কি হিজরত করবে এবং তোমার ঘর দেশ ছেড়ে যাবে এবার সেও তার অবাধ্য হয় এবং হিজরত করে হিজরত করলে আবার শয়তান তার জিহাদের পথে বসে পড়ে এবং বলে তুমি কি যুদ্ধ করতে যাচ্ছ অথচ এতে তুমি এবং তোমার সম্পদ নিঃশেষ হবে তুমি হয়তো যুদ্ধে যাও এবং তোমার তোমাকে হত্যা করা হবে যখন অন্যকে তোমার স্ত্রীকে অধিকার করে নেবে। তোমার সম্পদ ভাগ করা হবে তাকে অগ্রাহ্য করা এবং জিহাদের পথে যায় সত্য নবী সাল্লা ইসলাম বলেছেন যে কেউ করে এটা আল্লাহ হয়ে পড়ে যে তিনি তাকে জাননাতে প্রবেশ করাবেন অথবা তার পশু তাকে আঘাত করে এবং সে মারা যায় তবুও বসে জানাতে প্রবেশ করে হাসান রূপে বর্ণিত আহমেদ থেকে কিছু আলম মনে করেন যে ব্যক্তিকে আল্লাহর পথে হত্যা করা এবং যে ব্যক্তি আল্লাহর পথে স্বাভাবিক মারা যায় তাদের সমান মর্যাদা শাহিদানের ক্ষেত্রেও তার সমান এবং পুরস্কারের ক্ষেত্রেও আর আরো শক্তিশালী মত এই যে তারা সমান নয় যে ব্যক্তি নিহত হন এবং যে ব্যক্তি আল্লাহ রাস্তার স্বাভাবিক করেন তাদের মধ্যে মর্যাদার পার্থক্য আছে অবশ্যই সেই ব্যক্তি নিহত হয়েছে তার মর্যাদা অধিক অধিকতর পছন্দ নেই ইবনে হেব্বান থেকে বর্ণিত তিনি বলেন রসুল সালামকে সর্বোত্তম জিহাদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন যে সর্বোত্তম জিহাদ হচ্ছে ওইটা যেখানে তোমার ঘোরাকে হত্যা করা হয় এবং তোমার রক্ত ছলকে পড়ে गण्य कर अपरदी के शहीद के कह ही मृत हिसाब गण्य करना যারা আল্লাহ হয়েছে তোমরা তাদেরকে অনুমৃত বলো না তারা হচ্ছে আসল জীবিত কিন্তু তোমরা জানো না সুরা বাপার এর একশো চন্দ্র নম্বর তারা তাদের শর্ত তার জন্য সাক্ষী হিসেবে হাজির দেখতে পাবে সেই বিচার দিবসে সেই ক্ষতস্থান থেকে রক্ত প্রবাহিত থাকে এবং তার বন্ধ হবে মিশকের মতো অর্থাৎ তিনি বলছেন স্বাভাবিক যারা মৃত্যুবরণ করে তাদের থেকে যারা ডাইরেক্ট তাকে হত্যা করা হয় সে নিহত হয়ে এরূপ ব্যক্তির মর্যাদা বেশি এটার প্রমাণ তিনি এই জিনিসগুলো এনেছেন সলিম থেকে বর্ণিত রসুল সাল্লাহলাম বলেছেন শহীদ ব্যক্তি ব্যতীত এমন কোন রুহী এমন হবে না যে তার মৃত্যু হবে এবং আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হবে এবং দুনিয়ায় ফিরে আসতে রাজি থাকবে যদিও তাকে দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সব কিছু দিয়ে দেওয়া হয় কিন্তু যে শহীদ সে দুনিয়ায় আসতে কামনা করবে এবং যাতে আবার আল্লাহ রাস্তায় পুনরায় নিহত হতে পারে এবং এর কারণ হচ্ছে সে শহীদদেরকে প্রদান করা বিপুল পুরস্কার যখন নিজ সুখে দেখবে তখন এটা প্রত্যাশা করবে আবারও পাওয়ার আল্লাহ রাস্তায় হত্যাকৃত ব্যক্তির সমস্ত গুণাখাতা মাফ করে দেওয়া হবে কিন্তু স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারীর ক্ষেত্রে এরূপ নয় আল্লাহ কোন নামাজ অনুষ্ঠিত হয় না তার কারণ হচ্ছে এই নামাজ পড়া আল্লাহর নিকট জড়িত ব্যক্তি নিকট ক্ষমা প্রার্থনা করে কিন্তু যেহেতু শহীদ কে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়েছে অর্থাৎ তার জন্য জানাজার নামাজ পড়ার আবশ্যকতা আর কি অতপর অধ্যায় হচ্ছে বারো শিরোনাম হচ্ছে সাহাদার জন্য প্রার্থনা করা এবং তা লাভ করা আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন যেন আমরা প্রত্যেক সলাহ এর সময় তার কাছে সরল পথ প্রদর্শনীর জন্য প্রার্থনা করি আমরা কি বলে থাকি যে এই দিনা সিরাতাল মুস্তাকিম আমরা এর যে সরল পথে পরিচালিত করুন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওই ব্যক্তিদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন সূরা আল ফাতিহাতে যেটা আমরা نطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك هو عدر حكوم إذا كنت رسولي حكوم বলেছেন যে ব্যক্তি আল্লাহ নিকট সাহায্যের জন্য আন্তরিক প্রার্থনা করে আল্লাহ তাকে শহীদের সম মর্যাদায় উন্নীত করবেন যদি সে তার বিছানায় মৃত্যুবরণ করে তবু মুসলিম আবু দাউদ্ আল্লাহ করবে আল্লাহ আমাকে দাও যদি সে বিস্নায় পরে মারা যায় সুশাসন বলছেন যে সে শাহাদার মর্যাদা লাভ করবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ ঝোক নেয়া শাহাদি এবং সবসময় আমরা আল্লাহ দা করবো আল্লাহর কাছে আবু হরাই রাজন থেকে বর্ণিত রসুল সাল্লা বলেন যে ব্যক্তি আল্লাহ শুধুমাত্র যার হাতি মুহম্মদ সাল্লা প্রাণ যে ব্যক্তি আল্লাহ রাস্তায় আহত হয় বিচার দিবসে সে ওই আঘাত নিয়ে উপস্থিত হবে তার রক্তের বর্ণ হবে পৃথিবী রক্তের মতোই কিন্তু তার গন্ধ হবে মিষ্কের মতো তার নামে শপথ যার হাতি মুহম্মদ সাল ইসলামের প্রাণ যদি এটা মুসলিমদের জন্য কঠিন না হতো তাহলে আমি কোন বাহিনীকে আল্লাহ রাস্তায় না কিন্তু যারা পিছনে থেকে যায় তাদের জন্য খাদ্য নেই এবং এটা তাদের জন্য কঠিন যে আমি চলে যাব তারা পিছনে রয়ে যাবে তার নামে শপথ যার মুহাম্মদের প্রাণ এমন যদি না হতো তা আমি আকাঙ্ক্ষী হতে পারে যে আমি আল্লাহ রাস্তায় যুদ্ধ করি এবং নিহত হই আবার যুদ্ধ করি এবং আবার নিহত এবং আবার যুদ্ধ করি এবং আবার নিহত হই মুসলিমের হাদিস বিশুদ্ধ বাবে অর্থাৎ রাসুল স্লাম আশা করেছিলেন তাদের সাথে উহুদের পর্বতে নিচে মৃত্যুবরণ করার আল্লাহ একবার ইশাক বিন সাদি আকাশ থেকে বর্ণিত যে তার পিতা তাকে বলেছিলেন্লাহ বিন জাহাস তাকে উহুদের যুদ্ধে যাওয়ার আগে বলেছিলেন চলো যাই আমরা দোয়া করি অর্থাৎ এবং আব্দুল্লাবিনে বন্ধু ছিলেন তারা বলতেছেন চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি সুতরাং তারা বেরিয়ে পড়লো এবং সাদ প্রথমেও গেল তিনি বলেন হে আল্লাহ যদি আগামীকাল আমাদের শত্রুদের মুখোমুখি হয় তবে আমাকে একজন কঠিন শত্রু মুখোমুখি করুন যেন আমি আপনার জন্য তার সাথে যুদ্ধ করতে পারি এবং সে আমার সাথে যুদ্ধ করতে পারে অথবা আমার দ্বারা তাকে পরাজিত করুন এবং তাকে মৃত্যুদান করুন যাতে সে আমার নাক এবং কান কেটে ফেলে সুতরাং যখন আমি আপনার সাক্ষাৎ লাভ করব। আপনি আমাকে প্রশ্ন করবেন হে আবদুল্লাহ তোমার নাক এবং কান কেন কাটা ফেলা হয়েছে তখন আমি উত্তর দিব এগুলোকে কেটে ফেলা হয়েছে আপনার জন্য এবং আপনার রসুলের জন্য তারপর আপনি বলবেন যে হ্যাঁ তুমি সত্য বলেছ ইসাদ বলেন আল্লাহ আমার পুত্র আব্দুল্লা ওই দিনের শেষে আল হাকিম থেকে বর্ণিত এবং এটা বিশুদ্ধ রূপে বর্ণিত অমায় বিন খাত সবসময় বলতেন যে আল্লাহ সুপনা হে আল্লাহ আমাকে আপনি দেন আপনার নবীর শহরে থালাবি বর্ণেন যে আমার বিন আলেন থেকে বর্ণিত রাসুল সালসাম বলেছেন জান্নাতের একজন ব্যক্তিকে আল্লাহ প্রশ্ন করবেন হ্যাঁ আদম সন্তান তুমি কি তোমার অবস্থা নিয়ে পরিতৃপ্ত সে তখন বলবে যে আমার রব এটা হলো শ্রেষ্ঠ স্থায়িত্ব আল্লাহ বলবেন তুমি আমার নিকট যা ইচ্ছা চিয়ে নাও সে বলবে যে আমি চাই যে তুমি আমাকে আবার পৃথিবীতে ফিরিয়ে দাও যেন আমি তোমার জন্য দশ বার মৃত্যুবরণ করতে পারি সে এটা বলে যখন সে সাহায্যের মর্যাদা দেখে ততপর আল্লাহ জাহান্নামের নিজেকে এ থেকে মুক্ত করতে চাও সে বলবে হ্যাঁ আল্লাহ বলবেন যে তুমি মিথ্যা বসো আমি তোমার কাছে কম শেয়েছিলাম কিন্তু তুমি তা করো হাকিম আন্না সেই আবু আল্লাহ থেকে বর্ণিত যদি জান্নাতের বাসিন্দাগণ শাহাদা কামনা করে যদিও তাদের সর্বশ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়েছে তবে কিভাবে আমরা তা প্রার্থনা করবো না যখন আমরা দুঃখ বেদনা প্রতারণা এবং খারাপের মাঝে বসবাস করি ফেফনার মাঝে এবং আমরা এমনকি এটাও জানি না যে আমরা জান্নাত প্রাপ্ত হবো নাকি জাহান্নামের আগুন খালিদ বিন আল ওয়ালিদ রাজু থেকে বর্ণিত তিনি বলেন যে যদি আমাকে বিয়ের জন্য এমন কোনো সুন্দরী নারী প্রদান করা হয় যাকে আমি ভালোবাসি অথবা যদি আমাকে নবজাতক পুত্র সন্তানের লাভের সুসংবাদ প্রদান করা হয় তবে এগুলো আমার নিকট একটা বরফ শীতল রাতে বাহিনীর জন্য পরের দিন সকালে শত্রুর মুখোমুখি হওয়ার জন্য প্রতিক্ষারত থাকা অপেক্ষা কম পছন্দনীয় হবে আমি তোমাদের জন্য জিহাজে যাওয়ার পরামর্শ দিচ্ছি ইবনাল মুবারক আল্লাহ এগুলো ছিল খালেদ রাজাল মৃত্যুর কিছুদিন পূর্বের কথা আল্লাহ তিনি বলছেন যে একজন সুন্দরী নারী যাকে আমি ভালোবাসি তাকে বিয়ে করার সুসংবাদ অথবা একটা পুত্র সন্তানের সুসংবাদ প্রাপ্ত হওয়ার চাইতে আমার কাছে অধিক প্রিয় যে একটা বরফ শীতল ঠান্ডা রাত্রে এই জন্য অপেক্ষা করে যে পরের দিন আমরা শত্রুবাহিনীর মুখোমুখি হবো আবদুল্লাহ বিন অমর রাজাল বলেন যে অহুদযুদ্ধের সময় আমার পিতা অমার তার ভাই জাহিদ বলেন যে আমার বর্ম নিয়ে নাও জায়েদ বলল যে আমি শাহাদ প্রার্থনা করছি ঠিক যেভাবে তুমি প্রার্থনা করছো এবং সে তা নিতে অসম্মত হলো পরিশেষে তারা দুজনেই এটা সেরে চলে গেলেন যুদ্ধে আবু নাইম হেলিয়াতে বর্ণনা করেছেন যে জায়দ ছিলেন উমারের বড় ভাই তিনি উমারের পূর্বী মুসলিম হন তিনি খুব লম্বা ব্যক্তি ছিলেন তিনি অন্বেষণ করেছিলেন কিন্তু তখন তা পাননি রাফুলামের মৃত্যুর পরও তিনি বেঁচেছিলেন এবং আলিয়ামা এর যুদ্ধের সময় তিনি মুসলিম ফৌজের পতাকা বহন তখন তিনি তার দৃঢ়ভাবে সামনে ধরে এগিয়ে যাচ্ছিলেন এবং তার তলোয়ার নিয়ে যুদ্ধ করেছিলেন। সেটা আবু হুজাই ফর সালিম তুলে নেন যখন তার মৃত্যুর সংবাদ ওমর রাজাউলের নিকট বসল তখন তিনি প্রচন্ড মনক্ষুন্ন হন তিনি বলেন আমার ভাই মুসলিম হয়েছে আমার পূর্বে এবং এরপর শাহাদা জয় করেছেন আমার পূর্বে তিনি পরবর্তীতে বলতেন যুদ্ধ করো তার পুত্র সম্মুখে অগ্রসর হলো এবং নিহত হলো পরবর্তীতে সালেহ নিজেও নিহত হয়েছিলেন যখন একজন মহিলা সালের স্ত্রী মোয়াজার নিকট তার স্বামী এবং পুত্রের মৃত্যু সম্বাদের কথা বর্ণায়ন করল তখন মুওয়াজার সেই মহিলাকে যে শোক প্রকাশ করতে এসেছিল তাকে জানাতে এসে থাকো তবে স্বাগত সন্তান নিহত তার কোন সুখ নাই অর্থাৎ তারা তো আল্লাহ রাস্তায় নিহতেন্লাহ বর্তমান যুগের অনেক মহিলাদের বিপরীত অবস্থা সাদ বিন ইব্রাহিম বর্ণনা করেন যে কাদেশিয়ার যুদ্ধের সময় তারা এমন একজন ব্যক্তির পাশ দিয়ে গেলেন যার হাত এবং পা গুলোকে যুদ্ধের সময় কেটে ফেলা হয় তিনি রক্তের উপর গড়াচ্ছিলেন এবং তেলাওত করছিলেন আর যে ব্যক্তি আল্লাহ তারা অনুগত হয় তবে এরূপ ব্যক্তিগুন সেই মহান ব্যক্তিগণের সহচর হবে যাদের প্রতি আল্লাহর অশেষ অনুগ্রহ রয়েছে অর্থাৎ নবী সিদ্দিক শাহিদ এবংগণের আর এই মহাপুরস্কার তারা হচ্ছে অতি উত্তম সহচর সুরানিসার উনসত্তর নম্বর আট তো তারা তাকে বলেন যে তুমি কে তিনি বলেন আনসারদের মধ্যে থেকে একজন নাবি সাইবা থেকে বর্ণিত শাহাদামে তিনি বর্ণনা করেছেন যার যে ব্যক্তি আল্লাহ তার রসুলের অনুগত হয় তবে এরূপ ব্যক্তিগণ সেই ব্যক্তির সহসর হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন অর্থাৎ নবী সিদ্দিক এবং শহীদগন এবং সালেহগণ তারা হচ্ছে উত্তম সহসর উত্তম সঙ্গী শাহিদকে শাহিদ হিসাবে সম্বোধন করার কারণরা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখেছেন শাহিদ শব্দ আরবি অর্থ হল প্রত্যক্ষ দোষী বা সাক্ষী কয়েকটা মত পোষণ করেছেন কেন হয় কারণ আল্লাহ শাহিদ তাকে জাননাতে অনুমোদিত মানে এমন ব্যক্তির জন্য সুহান অন্য কারণ হচ্ছে তাদের আত্মা জান্নাতে সাক্ষ্য দেয় এটাই হলো কর্তুবির মতামত অন্য মত হচ্ছে তারা তাদের এবং আল্লাহর মধ্যকার চুক্তির ক্রয় বিক্রয়ের প্রত্যক্ষ সাক্ষী যাওয়া উল্লেখ করা সি তয় কুসল কুচল তারা আল্লাহ করে আত্মা তার শরীর ছেড়ে চলে যায় তখন তা প্রত্যক্ষভাবে দেখতে পায় আল্লাহর দানসমূহ যা তিনি তার জন্য পূর্বে প্রস্তুত করে রেখেছেন আল্লাহ শাহিদদেরকে বহুবিধ পুরস্কার প্রদান করেছেন সেগুলোর মধ্যে একটি হল শাহিদরা জীবিত যেরকম আল্লাহ বলেছেন ولا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتِ بَلْ أَحْيَاءٌ ولكن لا تشعرون ابن عباس تلك الرسول صلى الله عليه وسلم بلسون ذا شهد را ندير ترى زنات دور زر پاشا اكتر شبوز برنر غنبوزر مدداسين ترى شوكا لابن رات زنات تاك احار پرابتو ابن عبشائبه অন্য বিশ্ববাসীগণ তা পায় না মুজাহিদ রহিমুল্লাহ তিনি বলেন যে জান্নাতের ফল থেকে শাহিদদের আহার করানো হয় কিন্তু প্রকৃত প্রকৃতির তারা সেটার ভেতরে অবস্থান করছে না অন্যরা বলেন যে শাহিদের আত্মা জান্নাতের সবুজ পাখিদের মধ্যে রয়েছে বিচার দিবস পর্যন্ত ইবন বলেন যে আমার মত হচ্ছে এক্ষেত্রে শাহিদদের জীবন বিভিন্ন এবং তারা শাহিদদের মর্যাদার উপর নির্ভর করে যেমন কিছু শাহিদের আত্মা জান্নাতের পাখিদের মধ্যে থাকবে জান্নাতে যেখানে তারা বেড়াবে অন্যরা নদীর উপর জান্নাতের দরজার পাশে থাকবে এবং প্রতিদিন এবং প্রত্যেক রাতে তারা জান্নাত থেকে আহারে প্রাপ্ত হবে অন্যদের আত্মা ফেরিস্তাদের সাথে জান্নারা দেখা নিচ্ছে উড়ে বেড়াবে অন্যরা জান্নাতের সিংহাসনে হেলান দিয়ে বসবে অতপর শিরোনাম হচ্ছে মাটি শাহিদদের শরীর ধ্বংস করে না শহীদদের শরীর পচে যায় না আব্দুর রহমান আমাকে বলা হয়েছে প্রচন্ড বন্যার কারণে কবরের স্থানটি প্লাবিত হয় ফলে কবর পরিবর্তনের জন্য স্থান পরিবর্তন তাদের কবরটি উন্মুক্ত করা হলো যখন তাদের কবর খোলা হলো তখন তাদের শরীরের অক্ষত অবস্থায় পাওয়া যায় মনে হচ্ছিল যে তারা যেন গতকালে মৃত্যুবরণ করেছেন বর্ণনা করেন মোয়াবিয়া বলেন এই কবরস্থান মানে মুহুদের যুদ্ধের শহীদদের কবরস্থান যে শহীদগণ রয়েছে তাদের দেহাবশে সরাতে হবে জাবির বলেন যে আমরা তাদের কবর থেকে তাদের অক্ষত শরীর উদ্ধার করলাম মনে হচ্ছিল যে তারা জীবিত সেগুলোর মধ্যে একজনের শরীর ছিল যার পায়ে কুড়াল দিয়ে আঘাত করা হয়েছিল যুদ্ধের সময় এবং সেখান থেকে তখনও ফোটা ফোটা রক্ত পড়ছিল আল আব্বাসের ছেলে বলেন যে আমি আমার আত্মীয় হামজা এর কবরের নিকট যায় এবং তার শরীর বের করে এবং তা ছিল অপরিবর্তিত উল্লেখ করা হয় যে উমারের শাসনামলে আসহাবে উখদুদের ছেলেটির কবর পাওয়া যায় ছিল তার মাথায় যে স্থানে তীরটা বৃদ্ধ হয়েছিল ছিলেন উমার বিন আবদুল আজিজ তখন একবার রসুল সালামের কবরের দেওয়াল ধ্বংসপ্রাপ্ত হয় অর্থাৎ ভেঙে যায় দেওয়াল ভেঙ্গে পড়ার কারণে একটা পা এবং এর পাতা উন্মুক্ত হয়ে পড়ে জনগণ এটা এবং বলে যে এটা হলো তার দাদা ওমারের পায়ের পাতা উমারের জন্য মৃত ছিল শাহাদাতের মৃত যদি সাহিত্যের জীবিত বিবেচনা করা হয় তবে তাদের জন্য অন্য মৃতদের নিয়ে চলা জানাজা বিধান নেই দাফন করার শাহের গোসল না করার কারণ হল বিচার দিবসে তাদের রক্ত তাদের সাক্ষী হবে আব হাসান এবং ইবন আল মুসাইব বলেন যে গোসল করানো উচিত কিন্তু অধিক নির্ভরযোগ্য মত হলো যে তাদের গোসল করানো যাবে না জানাজার সলা পরানোর ব্যাপারে সব উক্তি থেকে একত্র হলে যে কোন ব্যক্তির মৃত্যু বিষয়ক অর্থাৎ কিন্তু যদি কোন যুদ্ধা যুদ্ধ ক্ষেত্রে আহত হয় কিন্তু এরপর অন্য স্থানে যায় এবং পানাহার করে কিন্তু চূড়ান্ত সেই ক্ষতের কারণে তার মৃত্যু হয় তবে এমন ব্যক্তিকে গোসল করানো এবং প্রাপ্ত হয়। যেমন আল্লাহর জন্য পুনরায় মৃত্যু কামনা করা শহীদগণ বিধে আর কেউ জান্নাত থেকে বের হতে চাইবে না জানাতে প্রবেশ করার পর যদিও তাকে পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু দেওয়া হয় আর কখনোই পৃথিবীতে প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা করবে না সে মানে শাহীদ পৃথিবীতে প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা রাখে আল্লাহ রাহে আরো দশবার নিহত হওয়ার ইচ্ছার দরুন কারণ সে যেদিন দেখতে পাবে যা আল্লাহ শাহিদদের জন্য নির্ধারণ করে রেখেছেন আল্লাহ রাসুল সাল্লাম নিজে বলেন যে তার নামে শপথ যার হাতে মোহাম্মদের প্রাণ আমি আশা করি আমি আল্লাহর জন্য যুদ্ধ করব নিহত হব এবং আল্লাহর জন্য যুদ্ধ করব আবার নিহত হব আবার যুদ্ধ করব আবার নিহত হব। শাহীদের আত্মা তার শরীর ছেড়ে যাবে সেই মুহূর্তে সে তার কৃত সকল পাপ তার পিছনে ফেলে যাবে সেসলিম আছে যে আবু কাতাদা বলেছেন খুদবাই রফুল সালাম বলেন যে আল্লাহ প্রতি জিহাদ এবং ইমান হল সকল কাজের শ্রেষ্ঠ ফলে একজন ব্যক্তি দাঁড়ালো এবং বললো বলেন যদি তুমি দৃঢ়তা এবং আন্তরিকতার সাথে শত্রু মোকাবেলা করো এবং পলায়ন না করে মারা যাও এবং তুমি ঋণগ্রস্ত না হয়ে থাকো ইব্রাইল আমাকে এটি বলেছেন আব্দুল্লা বিনা আমর বিন আল বর্ণনা করেছেন আল্লাহ রাসুল বলেছেন সুযোগ ছিল এবং সে তা করেনি এর মধ্যে সেই অর্থ অন্তর্ভুক্ত যা সে কোনো অপচয়ের কারণে ধার করে এবং তা ফেরত দেয়নি কিন্তু যখন শহীদ দরিদ্র এবং চরম কারণে অর্থ ধার নেই না থাকে তবে তার জন্য ঋণ পরিশোধ করে দিবেন রসুল সালাম বলেন যখন তুমি ধারণা এবং আন্তরিকতার সাথে পরিশোধ করার সংকল্প রাখো তবে আল্লাহ তা পরিশোধ করে দিবেন এবং যখন তুমি নষ্ট করার ক্ষেত্রে ধার করবে তখন আল্লাহ তা নষ্ট করে দিবেন বুখারি থেকে বর্ণিত শাহিদের সাতটি বৈশিষ্ট্য থাকে তাকে ক্ষমা করে দেওয়া হবে আব্দুল বিন আল আস বলেন যখন কোন দাস আল্লাহ রাহে নিহত হয় তার প্রথম রক্তের ফোঁটা মাটিতে স্পর্শ করার সাথে সাথে তার সমস্ত পাপের ক্ষমা হয়ে যাবে তার ওপর মর্যাদা হচ্ছে ফেরেস্তারা তাদের পাখা দ্বারা শাহিদকে ছায়া দেয় তোমরা কেন কাছ ফেরস্তারা এখনো তাকে সায়া প্রদান করছেন বুখারা এবং মুসলিম থেকে বর্ণিত শাহাদা জান্নাতের প্রতিশ্রুতি বহন করে আল্লাহ সুবাহ বলেছেন যে الله اشترى من المؤمنين انفسهم واموالهم واموالهم بان لهم الجنه الله سبحانه وتعالى মুমিনদের থেকে তাদের প্রাণ এবং وَالَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ فَلَنْ يُضِلَّ أَعْمَالَهُمْ سَيَهْدِيهِمْ وَيُصْلِحُ بَالَهُمْ وَيُدْخِلُهُمُ الْجَنَّةَ عَرَّفَهَا لَهُمْ في <تصفيق> عارض الله رستاني هوتو ہے الله تادر عمل کو خلو بي نشتو کر بنا الله تادر جنتب ورزنتو پوسل دیبن ابهم تادر وبستا ٹھیک راك بن ابهم تادر کے ذنبات داخل সামুরাহ বিন জুন্দুক থেকে বর্ণিত রসুল কখনো দেখিনি। তারা বলল এই প্রসাদ হলো শহীদদের জন্য বুখারি থেকে বর্ণিত আহ রাজানন্দ থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন যে আল্লাহ দুজন ব্যক্তির প্রতি হাসেন তাদের মধ্যে একজন ব্যক্তি অপরজনকে হত্যা করে এবং তাদের দুজনই জানাতে প্রবেশ করে जो इमाम प्रवेश करहत है प्रवेश कर है। बुखारी सुना হারিদ এর মা আল্লা রসুল আপনি কি আমাকে আমার পুত্র হারিজা এর সম্পর্কে বলবেন যদি সে জান্নাতে না থাকে তবে আমি তার জন্য হ। একটা বিক্ষিপ্তীরের আঘাতের মৃত্যুবরণ করে রাসুল সাসম বলছেন তুমি কি তোমার জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছ জান্নাত শুধু একটি নয় অনেকগুলো এবং তোমার ছেলে সর্বশ্রেষ্ঠ জান্নাতে অবস্থান করছে আলফের দাও সে বুহারি থেকে উড়ে বেড়ায় এবং সেখানকার ফল আহার করে রাতে এই পাখিগুলো তাদের সন্ধ্যা কাটায় আল্লাহ সিংহাসনে জুলন্ত লন্ঠনের মাঝে আল্লাহ যখন শাহিদরা তাদেরকে প্রদত্ত আল্লাহ অনুগ্রহ দেখতে পায় তখন বলে কে আমাদের ভাইদেরকে বলে দেবে যে আমরা করছি যেন তারা জিহাদ উপেক্ষা না করে না করে وََسْتَ بشِرونَ بِالَّذينَ لَمْ يَنحَقُوه بِهِم مِنْ خَلفِهِم أَلَّا خَوْفٌُ عَلَيهِم وَلهُم يَحزَنون يَستَ بِشِرونَ بِنِعمَةٍ مِنَ اللهَّهِ وَكَضْلِوا وَأََّ اللهَّهَا لا يُضيعُ أَجرَْ الْ আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদের মৃত্যু করে না বরং তারা জীবিত পৌঁছে রয়েছে তারা তাদের অবস্থা উপভোগ করে এবং দুনিয়া থেকে পরবর্তীতে যারা যোগ দিবে তার খবর থাকে এবং তারা কখনো বিষণ্ন হবে না তারা আনন্দিত আল্লাহ নিয়ামত এবং অনুগ্রহ আর এটাই হচ্ছে এই জন্য যে আল্লাহদের মৃত্যুবরণ রিবাতে হবে তাকে কবর পরীক্ষা করা হবে না যদি রিবাতে মৃত্যুর ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় তাহলে যে ব্যক্তি শাহিদ হিসাবে মৃত্যুবরণ করে তার ক্ষেত্রে নিশ্চয়ই প্রযোজ্য হবে কবরের প্রশ্ন উত্তরের অর্থ হলো মানুষকে ইমান পরীক্ষা করা আর একজন ব্যক্তি যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় যুদ্ধ দেখে তার মাথার উপর দিয়ে আকস্মিক কোন তলোয়ার চলে গেছে তার পাশে বিক্ষিত বর্ষা এবং তার তীর এসেছে এবং আরো দেখে মানুষের মাথা এবং অঙ্গ প্রত্যঙ্গ বিকৃতভাবে কেটে ফেলা হয়েছে তবুও সে ব্যক্তি পিছনে হটে যায় না বা মৃত্যু না হওয়া পর্যন্ত যুদ্ধ করে তাদের আত্মাকে আল্লাহর জন্য ছেড়ে দেয় ইমানের জন্য এর পরীক্ষায় যথেষ্ট আল্লাহ কাদের ব্যাপারে এরূপ কথা বলেছেন যে সিঙ্গায় ফু দেওয়া হবে তখন আসমান এবং জমিনের অধিবাসীদের মৃত্যু হবে কিন্তু আল্লাহ যাকে চান তিনি বলেন যে তারা হলেন শাহিদগণ প্রত্যেকেই বরণ করে শুধু তাকে ছাড়া যার াহ বুহারি আল কাবির আবু নাইম আল তাবারি তফসিরে আল সৈয়দি এটাকে বিশুদ্ধ বলেছেন আল হাকিম এবং আজাহাবি এটার বিশুদ্ধতা নিশ্চিত করেছেন আল্লাহ রসুল সাল্লাই ইসলাম জিব্রাইলসমকে জিজ্ঞেস করেন যে তার পরিবারের সত্তর জনের জন্য সুপারিশ করতে পারে এক ব্যক্তি বর্ণনা করেন যে আমরা উম্ম দারদা কে দেখতে পেলাম এবং আমরা মানে অনাথ ছিলাম তিনি উম্মা বলেন যে কি আনন্দ আমি আমার স্বামী আবু আল কে বলতে শুনেছি যে রসুল বলেছেন একজন শাহীদ তার আত্মীয় মধ্যে শাহিদ ব্যক্তি সেই দিন প্রশান্তি অনুভব করবে যেদিন তার দিকে প্রচন্ড ভীতি বিরাজ করবে আহমেদ থেকে বর্ণিত শাহিদের রক্ত ততক্ষণ পর্যন্ত শুকায় না যতক্ষণ পর্যন্ত না সে জানাতে তার স্ত্রীকে দেখতে পায় আবদুল্লাহ বলেছেন যখন শত্রু মুখোমুখি হয় তখন জান্নাতের নারীরা নিচের জান্নাতে নেমে আসে এবং সেই যুদ্ধ দেখার জন্য তারা দেখতে পায় তারা বলে হে আল্লাহ তাকে দৃঢ় করো কিন্তু যদি সে পৃষ্ঠ প্রদর্শন করে তখন তারা চলে যায় যদি সে নিহত হয় তবে তারা তার নিকট আসে এবং তার মুখ থেকে ময়লা মুছে দে আব্দুল রাজ্জাক বিশুদ্ধ সমাজ সহকারে আল্লাহ অথবা শ্রীরাম যে ব্যক্তি শাহীদ হয় সে তারপর সেটা যেখানে তোমার ঘোড়াকে হত্যা করা হয় এবং তোমারও রক্তপাত হয় ইবনু আব্বান আহমদ ইবনু আবু থেকে বর্ণিত আমার বিন আফসার থেকে বর্ণিত একজন ব্যক্তি বলল হে আল্লাহ রসুল ইসলাম কি তিনি বলেন যে ইসলাম হলো তোমার হৃদয় বস্যতা আনুগত্য এবং এই যে মুসলিমরা তোমার কথা এবং হাত থেকে নিরাপদ ইসলামের মধ্যে বিশ্বাস কি মানে ইমানকে রসুল স্লাম যে আল্লাহর প্রতি তার ফেরস্তাদের প্রতি তার কিতাব প্রতি প্রতিুলগানের প্রতি এবং মৃত্যুর পর পুনরুত্থান দিবসের প্রতি সে বললো ইমানের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি রসুল স্লাম যে হিজরা সর্বশ্রেষ্ঠ কি রসুলাম বলেন যে ব্যক্তির ঘোড়া কেউ হত্যা করা হয় এবং তারও বক্তপাত হয় আহমদার তাবারী আল বর্ণিত এই হাদিস স্পষ্ট করে দেয় যে ব্যক্তিকে হত্যা করা হয় সে ওই ব্যক্তি অপেক্ষা উত্তম যে বিজয় লাভ করে আবদুল্লাহ বিন উবায়দুল থেকে বর্ণিত বিন আস কাবা তিনি বসে থাকা কিছু কোরআ ব্যক্তিদের পাশ দিয়ে যান যখন তারা তাকে দেখলো তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো যে কেউ উত্তম আমর বিন আল আস নাকি তার বা হিসাম যখন আমর তার তাওয় শেষ করলেন তখন তিনি তাদের নিকট গেলেন এবং বলেন যে আমি তোমাদেরকে আমার সম্পর্কে কিছু বলতে শুনেছি সেটা কি তারা বলে যে আমরা ভাবছিলাম যে কে উত্তম আপনি নাকি আপনার ভাই হিসাম যে আমি তোমাদেরকে এ ব্যাপারে বলবো। আমি আমার হিসামের সাথে ছিলাম আমরা করে রাত অতি করলাম যে আল্লাহ যেন পরের দিন আমার ভাই তা লাভ করে কিন্তু আমি না সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে সে আমার চেয়ে উত্তম ছিল ইবন আলমোবার এটা আমার সুস্পষ্ট বক্তব্য যে যে ব্যক্তি নিহত সে ওই ব্যক্তির অপেক্ষা উত্তম যে নিহত হয় না অতপর শাহীদদের আরামে আসছে একটা পতঙ্গের কামরের নিয়ে অনুভব করা ব্যতীত তিরমিজা নাসাই ইবনে মাজা আল বাহাকি আহমদ আদমি থেকে মজমু আল্লাফ থেকে বর্ণিত এক ব্যক্তি বলে হে আল্লাহ আমার আত্মাকে কোন কষ্ট অনুভব করা ছাড়াই তুমি নিও একদিনের জন্য তার সম্পর্কে জিজ্ঞেস করল সে বললো আমি আমার ফার্মে ঘুমিয়েছিলাম যখন আমি জাগ্রত হই তখন আমি জাননাতে ইবনাল মুবারক এমন একটি ঘটনা তুলে ধরেন যুদ্ধে বন্দী দুজনের ঘটনা সম্পর্কে যে তাদেরকে কুফফারদের নেতা তাদেরকে ধর্ম পরিত্যাগ করার জন্য হুমকি দেয় যখন তারা তাদের ধর্ম পরিত্যাগ করতে অসম্পত হল তখন তাদেরকে একটি পাত্রে নিক্ষেপ করা হল তারপর পর তিন দিন ধরে তেল উত্তপ্ত করা হচ্ছিল উত্তপ্ত তেলের প্রচন্ড তীব্র উত্তাপে মধ্যে তাদের হারগুলো বেসে উঠল পরবর্তীতে পরে তাদের ভাই তাদেরকে স্বপ্নে দেখলো এবং তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করল তারা বলল যে সেটা এমন ছিল যেন তেলের মাঝে প্রথম দেবদার সাথে সাথে আমরা সরাসরি আলফের দাসে চলে গেলাম আল্লাহ আলফের দাস হলো সর্বোচ্চ জান্নাত পরিদর্শন করেন এবং বলেছেন প্রথম যারা জান্নাতে প্রবেশ করবেন তারা হলেন দরিদ্র মহাজির যারা এই উম্মাকে ক্ষতি থেকে রক্ষা করেছেন যখন তারা শুনে তারা আনুগত্য করে তাদের মধ্যে হয়তো কারো সুলতান নিকট চাওয়ার প্রয়োজন পড়ে কিন্তু তারা না চেয়ে মরে যায় নিয়ে উপস্থিত হবে অতপর আল্লা বলবেন কোথায় আমার সেই দাসরা যারা আমার জন্য যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে অথবা আহত হয়েছে তারা কোন হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করুক অতপর ফেরস্তাগুন আগমন করবেন এবং আল্লাহ নিকট এসে অবনত হবেন এবং বলবেন যে আমার রক আমরা তোমার মহিমা বর্ণনা করি এবং তোমার প্রশংসা করি দিনে এবং রাতে কারা সে সকল মানুষ যাদেরকে আপনি আমাদের অধিক পছন্দ করেন আল্লাহ বলবেন তারা হলো এমন মানুষ যারা আমার জন্য যুদ্ধ করেছে এবং তাতে আঘাতপ্রাপ্ত হয়েছে অথবা ফেরেস্তাগণ তাদেরকে দর্শনের জন্য তাদেরকে দেখার জন্য প্রতি দরজা দিয়ে যাবেন এবং বলবেন যে তোমাদের প্রতি সালাম হোক তোমাদের দৃঢ়তার জন্য কত রহমতের আবাস আহমদ আল হাকিম এবং আজজাহাবি এটা বলেছেন বিশুদ্ধ রূপে বর্ণিত আল্লাহ শাহিদদের উপর সন্তুষ্ট হানাস কর্তৃক বন্ট রসুল সাল আল সাল্লাম এর নিকট কিছু ব্যক্তি আসলো তারা আসা রসুলের কাছে কিছু ব্যক্তি প্রার্থনা করলো যারা তাদেরকে কোরআন শূন্য শিক্ষা দেবে ফলে রসুল সত্তর জন তারা কাক কাতে বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং তা বিক্রি করতেন এবং এটা দ্বারা তারা মসজিদের দরিদ্র ব্যক্তিদের খাবার কিনে আনতেন তারা এইভাবে জীবনযাপন করতেন যখন রসুল সাহাম তাদেরকে সেখানে পাঠালেন তাদের অধিবাসীদের শিক্ষা দেওয়ার জন্য তখন ওইখানের অধিবাসীর লোকজন সেখানে পৌঁছানোর পূর্বেই তাদেরকে হত্যা করলো তারা বলছে হ্যাঁ আল্লাহ রসুলের নিকট আমাদের সংবাদ পৌঁছে দিন যাদেরকে হত্যা করেছিল আমরা আমাদের রবের সাক্ষাৎ লাভ করেছি এবং এটাও যে আপনি আমাদের উপর সন্তুষ্ট এবং আমরাও আপনার প্রতি সন্তুষ্ট নিকট পৌঁছে দিন আমরা আপনার সাক্ষাৎ লাভ করেছি এবং আপনি আমাদের প্রতি সন্তুষ্ট এবং আমরা আপনার প্রতি সন্তুষ্ট বোখারি এবং মুসলিম মানে শাহাদা এমন একটা আমল যে অন্য কোন আমল হয়েছিল শুধু শাহাদাই একমাত্র একটা মুসলিম ব্যক্তির ক্ষমা প্রাপ্ত জান্নাত জন্য যথেষ্ট এই শিরোনাম আল বার আজিব থেকে বর্ণিত একজন লোহার বর্ম পরিহিত ব্যক্তি নিকট আসলেন এবং বললেন হে আল্লাহ রসুল আমি কি যুদ্ধ নাকি প্রথমে ইসলাম প্রবেশ করবো রসুলাম বলেন যে ইসলামে প্রবেশ করো অতঃপর যুদ্ধ করো ইসলামে প্রবেশ করলেন এবং যুদ্ধ করলেন এবং নিহত হলেন রসুল সাহা বলেন যে সে অনেক অল্প আমল করেছে কিন্তু অনেক বেশি পুরস্কার প্রাপ্ত হয়েছে বোখারে এবং মুসলিম থেকে বর্ণিত ছিলেন যখন একজন একজন মুসলিম তার কাছে গেল কিন্তু সে কাফের দ্বারা নিহত হলো। সে কাফের ব্যক্তি অপর কোন একজন প্রতিদ্বন্দ্ব দিকে আরেকজন মুসলিম গেলেন তিনিও নিহত হলেন অতঃপর নিকট গেল এবং বলল যে আপনি কেন যুদ্ধ করেছেন কাফের ব্যক্তিটি যে যা আপনি বলেন তা প্রশংসনীয় আমি তা গ্রহণ করে নিলাম তারপর সে ইসলামে প্রবেশ করল এবং মুসলিমদের পক্ষই যুদ্ধ করলো পরে সে নিহত হয় ফলে থাকেন নিয়ে গিয়ে ওই স্থানে কবর দেওয়া হয় যেখানে ওই দুটিকে কবর দেওয়া হয়েছিল নিহত ব্যক্তি সে তার হত্যাকারী কে তার জান্নাতে পাওয়ার কারণ হিসেবে মানে শনাক্ত করবে অর্থাৎ যেহেতু তাকে হত্যা করেছিল এই জন্য সে জানাতে গেছে এই জন্য তারা পরস্পরকে খুবই ভালোবাসবেন সুফান আল্লাহ থেকে বর্ণিত যে যারা একজন রসুল সালামের কাছে যে আমি এই ভেড়া গুলো কি করব এরা আমার এবং অপর মানুষের নিকট দায়িত্বের রাখা হয়েছে রসুল সালাম বলেন যে একমুঠো বালু নিয়ে তাদের দিকে নিক্ষেপ করা এবং তারা তাদের মালিকের নিকট ফিরে যাবে তিনি তাবুর মধ্যে প্রবেশ করলেন তখন আমি তাকে তার দুজন জান্নাতের স্ত্রীর সাথে দেখতে পাই আল্লাহ এবং জাহাবি বলেছেন এটা পরিশুদ্ধ রূপে বর্ণিত শাহিদ কে আল হৌরের সাথে বিয়ে দেওয়া হয় এই শিরোনাম আর তাদের জন্য গৌরকর্ণের বড় বড় চোখ বিশিষ্ট নারীগণ থাকবে তারা যেন সংরক্ষিত মুক্তার নে বাইশ থেকে তেইশ নম্বর আয়সুলসাল একটা বলেন যদি কোন জান্নাতি নারী নিজেকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করে তবে সে তাদের মধ্যে দূরত্ব আলো এবং তার সুগন্ধি দ্বারা পূর্ণ করে দেবে এবং তার মাথার উপরে যে রুমাল এটা হলো পৃথিবী এর মধ্যে যা এর উত্তম থেকে বর্ণিত সেই থেকে মুখষ্টি দেখতে পাবে তার মুখ এতটা পরিষ্কার করতে হবে যে তার নারীর মানে গালের উপর তার প্রতি পাবে এবং একটি মুক্তা জান্নাত ও পৃথিবীর মাটি আলো ছড়াবে সে অর্থাৎ জানাতি নারী উত্তর দিবে আমি আল মাজিদ থেকে সেই নারী সত্তরটি পোশাক পরিত হবে তার সেই নারীর হাটুর নিচের পায়ের কথা উল্লেখ রয়েছে যে ইমানদারদের আল্লাহ সুবাহ মাসিদের মানে আরো বেশি অধিক প্রতিশ্রুতি দিয়েছেন তো এই মসজিদ হচ্ছে আল্লা সুবাহ আল্লাহ রাস্তায় আমাদেরকে শাহিদ হিসেবে কবুল করুন তার তফফিক দান করুন আল্লাহ আমাদেরকে তার রাস্তায় রিহাত করা এবং তার জন্য নিজের জীবন উৎসর্গ করার তৌফিক দান করুন আল্লাহ